السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شامان داشتر بنده أمرا الله سنوك ورسلام إمام أبو جعفر تحوير رحمة الله رجيط و بيان اعتقاد أهل السنة والجماعة أهل السنة والجماعة تلعقيدار بندنا جاء بانغلافش هاي إمام تحوير عقيدار نامك هتا اير اكتی آنگ شنئي داشتر بنده أمرا الله ইমা ইমাম আমাদের ইমাম যে আলোচনা শুরু করেছিলেন বিশেষ করে নবী রাসুলফুর ইন কীভাবে ইমান আনতে হবে সেটা আমরা গতভাবে শেষ করেছি আজকে আমরা ইমানের ধারাবাহিক আলোচনা যেভাবে আমরা জানি যে ইমামের শুরু হচ্ছে আল্লা রুফুর ইমান ফেরেস্তাদুরফর ইমান কিতাবের রুফর ইমান রাসুল্দুরফর ইমান তারপরে ইয়ংলা আখের আখরাত রফর ইমান সেই ধারাবাহিকতায় আমরা এগিয়ে যাব আমরা এই ধারাবাহিকতা কোথেকে নিয়েছি আমরা ইমাম আমাদের ইমামর তহাবির রহমতুল্লাহ এই ধারাবাহিকতায় তিনি আলোচনা শুরু করেছিলেন তিনি বলেছেন আল ইমান তিনি নিজে এই ভাগটা করে দিয়েছেন ইমানের রকমগুলো আলোচনা করেছেন তিনি বলেছেন ইমান ও চাল্লা ফের রাখা ফেরস্তাদের ফের ইমান রাখা কিতাবের উপরে ইমান রাখা রাসুলদর রাখা এবং আখের শেষ দিবসের উপরে ইমান রাখা এখানে আমরা গত কয়েকটি পর্বে আলহামদুলিল্লাহ আমরা ইমানের যে অংশ সেটা আমরা কমপ্লিট করেছি আজকে থেকে আমরা আলোচনা করব আখরাত আখরাত আলোচনা করতে গেলে দুটি সাইডে ভাগ করে নিতে হয় একটি হচ্ছে বড় কেয়ামত বা বড় আখরাতের প্রথম অংশ একটি হচ্ছে আখরাত দ্বিতীয় অংশ আখরাতের দুটি অংশ রয়েছে প্রথম অংশে একটি মানুষ মারা গেল তার আখেরাতের অবস্থা শুরু হয়ে যায় আরেকটি হচ্ছে যখন সর্বব্যাপী সকাল সবার জন্য যে আখরাতের জীবন শুরু হবে সেটা আরেকটি জীবন এই জন্য দুটাই কে আমরা দুইভাগে ভাগ করে আলোচনা করব ইয়াম আখের আলোচনার প্রথম শুরু যদি করতে হয় আমাদের ইমাম যেভাবে শুরু করেছেন আমরা সেভাবে শুরু করব তিনি শুরু করেছেন তিনি বলেছেন অনু আজাবল কবর লিমান কান আলাহ আহলান আমরা ইমান রাখি যে আজাবুল কবর হবে কবর আজাব হবে লিমান কান আল্লাহ আহলান যে কবর আজাব হওয়ার যোগ্য তার কবরে আজাব হবে অনুরূপ ভাবে তিনি আরো বলেছেন রবের রব সম্পর্কে তার দিন সম্পর্কে এবং তার নবী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আখবরুল্লাহাম যেভাবে यह हादीसगुल्लू रसुल्लामर थे साहबाइकरामला आलिम रद्ला आलहीजमाइन तरह जे भावनागुली आई ईमान राखी अर्थात जे भाव हादी आसबाए कराम ग से तरह ईमान राखी कथाटी चेहस विषय जो रसुल्लाह सल्हलाम किसें অথবা সাহাবায়করাম তে কোন রকমের কথা সাব্যস্ত না হয়ে থাকে যাতে কিয়াসের কোন দখল নেই বুঝা যাবে দুইটা সাহাবায়করাম যা বলেছেন রসুল্লা সাল্লা থেকে জেনেই বলেছেন সেটা বাইরে আর কোনো কিছু সাব্যস্ত করা যাবে না এই তিনি এই দুইটি জিনিসকে উল্লেখ করেছেন। তারপর তিনি আবার কবরের কথা উল্লেখ করেছেন ওয়ার্ল্ড কপ রাও দত্ত জাননাফরাতুমিন কবর জান্নাতের বাগান সময়ের একটি বাগান হবে কারো জন্য অথবা জাহান নামের গর্ত সমূহের কোন একটি গর্ত বিবেচিত হবে তারপর তিনি বলেছেন ওয়ফি দোয়াই ও সদকাত জীবিত একটি আকিদা তিনিিব দাওয়াত ও ইয়কল হাজাত আর আল্লাহ তালাম বান্দার দোয়া কবুল করেন এবং প্রয়োজন পূরণ করে দেন এরপর তিনি বলছেন ও নুমিনু বিআশরাতি الساعه মিন খুরুজ আদদজাল ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম মিন আস-সামা আমা আমরা ঈমান রাখি বিআশরাতি সার কিয়ামতের আলামাতুর উপরে সেগুলা তিনি কিছু ব্যাখ্যা দিয়েছেন বেশ কিছু সবগুলো উল্লেখ না করে কিছু কিছু বলেছেন মিন খুরুজ আদদজাল দাজজাল বের হওয়ার বিষয়ে ওয়া নুজুল ঈসা ইবনে জালকে কে করার জন্য এটার উপর ইমান রাখি আমরা ইমান রাখি উঠবে আরো ইমান রাখি জমিনের জমিন থেকে একটি প্রাণী বের হবে যেখান থেকে বের হওয়া সেখান থেকে সেটা বের হবে এবং সেটা মানুষকে পরীক্ষা করবে এর আমরা ইমান রাখি একটু তিনি বলেছেন প্রথম কেয়ামতের প্রথম ধাপ যেগুলি পরবর্তী ধাপের বিষয়ে তিনি আলোচনা করেছেন আমরা যেটুকু আমাদের ইমামের কথা শুনলাম এটুকুর মধ্যে আমরা কিছু ব্যাখ্যা করব যাতে করে কথাগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত হয় বা দলিল সহকার উল্লেখ করব। আর ইমাম যেহেতু আমাদের ইমা মুজাফর তহাবির রহমতুল্লা যেহেতু সংক্ষিপ্ত ভাষ্য দিয়েছেন নক বলা হয় এটাকে সংক্ষিপ্ত ভাষ্য দিয়েছেন এই ভাষ্যগুলি ব্যাখ্যা করা এবং সেটাকে দলিল ভিত্তিক প্রমাণ উপস্থাপন করাই হচ্ছে আমাদের কাজ আমরা সেটাই করতে ইনশাআল্লাহ সচেষ্ট হব প্রথমে আমরা শুরু করব যে আখরাতের জীবনের শুরু কিভাবে হয় আখরাতের জীবনের শুরু হয় মূলত মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনের মানুষের শরীরে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে জিন একটি হচ্ছে শরীর আর হচ্ছে আত্মা যারা আল্লাহরপুর ইমান রাখে রাসুলপুরে ইমান রাখে তারা এই দুইটি জিনিসেই বিশ্বাস করে যে প্রত্যেকটি মানুষেই দুটি জিনিসের সমন্বয়ে ঘটিত তার শরীর আছে তার আত্মা আছে শরীর এবং আত্মার বাইরে এক দুইটাকে আত্মাকে অস্বীকার করলে তার ইমান থাকবে না কারণ আল্লাহ এবং তার রসুল আত্মাকে সাব্যস্ত করেছেন এবং আত্মা আলাদা আত্তাকে আলাদা করে সাব্যস্ত করেছেন যারা আল্লাহ এবং তার রসুল ইমান রাখে না যারা কাফের তারা যারা নাস্তিক তারা শুধুমাত্র মনে করে যে আমি যা দেখছি সেটাই আছে এর ভিতরে আত্মার কোনো অংশ নেই এবং তারা মনে করে থাকে যে আত্মা হচ্ছে মানুষের রক্ত বন্ধ হয়ে যাওয়া রক্ত চলাচল मन करतेमानदार मन कर दिए तैर शरिता आत्ता जो मानूष मारा जाए तरफ से आत्मा आलदा हो जाए रूह बला कुर करीम आल्ला रूह शब्दी विभिन्न अर्थे व्यवहार करीम जो देखी रसलम हादीस देखी देखो रसुल्लाम রুহের বিভিন্ন অর্থ করেছেন এবং কি কোরআন আয়াত রুহের বিভিন্ন অর্থ ব্যবহৃত হয়েছে তোর মধ্যে দ্বারা কখনো কখনো কোরআন ব্যবহার করা হয়েছে কারণ মানুষের শরীরের খোরাক যেমন আত্মা তেমনি তার মনের খোরাক হচ্ছে কোরআন করিম এই জন্য আল্লাহ তালা বলছেন মায়কি ইমাল কিতাবল ইমানা ইনকা তহদি মুস্তাকিম নির্দেশের রুহ আল্লাহ হচ্ছে এর আগে তিনি বলছেন মা কোনদতাল কিতাব অল ইমান আপনি এর আগে জানতেন না যে কিতাব কি ইমান কি এটা আপনার জানা ছিল না হনুর আল্লাহা কিন্তু আমরা এই কোরআনকে করেছি এই নির্দেশনায় করেছি আল্লাহর বাণীকে করেছে নূর আলো যার দ্বারা আমরা দেই যাকে আমরা ইচ্ছা করি আমার বান্দাদের মধ্যে ইলা মুস্তাকিম আর আপনিও তাদেরকে পথ দেখান হেদায়ত সেরাতে মুস্তাকিমের পথ তাদেরকে দেখান কোন পথে গেলে তারা সঠিক পথটি পাবে সেটা আপনি দেখান এখানে আল্লাহ তহ রুহিন আমরিনা বলে কোরআন করিমকে বুঝিয়েছেন কখনো কখনো আল্লাহ তাল রুহ বলে ওহি বুঝিয়েছেন যেমন আল্লাহ তালা কোরআন করিমের সোরফের পনেরো নম্বর আয়তে বলছেন মানুষের কারো কারো মর্যাদা অনেক উপরে উন্নীত করেন তিনি হচ্ছেন তিনি হচ্ছে উন্নীতকারী এবং তিনি হচ্ছেন আরশের অধিপতি তিনি যার যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্যে থেকে যার উপর ইচ্ছা তার নির্দেশ দিয়ে রোহ প্রেরণ করে থাকেন সেই রোহটা অর্জেন বোঝানো হয়েছে যাতে করে এই অর্ধমে যার যে তার যে বন্দার কাছে তিনি পাঠিয়েছেন তিনি আল্লাহর সাথে সাক্ষাতের দিবসের ব্যাপারে মানুষকে সাবধান করতে পারেন এটা সুরা গাফের পনেরো নম্বরে আল্লাহ তালা বলছেন এখানে আল্লাহ তালা ইউর রোহা রোহে তিনি ঢেলে দেন রুহ দিয়ে তিনি পাঠান আল্লাহ তালা বলেছেন রুহ বলতে তিনি অর্জাইছেন কখনো কখন আল্লাহ রু বলতে আল্লাহ যখন জিব্রিলকে পাঠালেন তখন আল্লাহ বলছেন ফত্তাহত হাইজা তখন তিনি আল্লাহ বলছেন আমাদের মারিয়াম আলাই সালাতামের ভাবে তিনি বলছেন যখন তিনি ঈসা আল্লাহ সাল্লামকে তিনি কিভাবে গর্বে ধারণ করেন সেই ঘটনাটা বলছিলেন আল্লাহ তালা বলেন যে তিনি হেজাব গ্রহণ করলেন একাকৃত্ব গ্রহণ করলেন পর্দা গ্রহণ করলেন তখন আমরা সেখানে পর্দার ভিতরেই পাঠালাম আমাদের রুহকে ফতেমাদ সাল্লাহ আব্বা সাল আমাদের রুহ একজন পূর্ণ মানবে তার সামনে উপস্থিত হলো তিনি এরপর ভয় পেলেন বললেন আর আমি তো মানুষ নই আমি তো একজন আত্মা আমি তো জিবরিল আমি এসেছি তোমার কাছে যে তোমাকে খুশখবরে জানাতে এবং তোমাকে একটা সন্তান প্রদান করতে তিনি তখন বলেছিলেন আমাকে সন্তান আমার সন্তান কিভাবে হবে আমি তো কোন বিবাহিত নারী নই আর আমার তো আমার আমি তো কোনো খারাপ কাজও প্রবৃত্ত তখন বলছেন না তোমাকে আল্লাহ তালা দান করবেন তখন ফু দিয়ে দিলেন এবং সেই ফুঁয়ের কারণে এবং মরিয়াম আল্লাহ সাল্লা ওরসে সন্তান জন্ম লাভ করেন এবং সেই সন্তানই হচ্ছে ইসা আলাহি সাল্লাতাম এখানে আমাদের যে শব্দটি বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এখানে বলছেন যে ফারসল্ না ইলে আমরা পাঠালাম আমাদের তার কাছে আমাদের এই রু বলতে জিবরি আলাহিসামকে বুঝিয়েছেন কোরআনকারী বিভিন্ন আল্লাহ রুহ কে উল্লেখ করেছেন জিব্রি আল্লাহামকে আমার রোহ তিনি এখানে তিনি জিব্র সালাতামকে বুঝিয়েছেন অনুরূপ ভাবে আল্লাহ সুরা কাদের মধ্যে বলছেন যে তানাজাল মালাইকে তোর রোহ এখানে তিনি জিব্রি কে বুঝিয়েছেন রুহআ বলে অনুরূপ ভাবে তিনি আল্লাহ কোরআনে করিমের অন্য জায়গাতে রুহ বলতে বুঝিয়েছেন কেউ বুঝিয়েছেন এবং আল্লাহ আপনি পাবেন না যারা আল্লাহ ইমান রাখে আখাত্র ইমান রাখে তারা আল্লাহ এবং তার রসুল বিরোধী যারা আছে তাদের বিরোধী শক্তির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে এদেরকে আপনি পাবেন না অর্থাৎ ইমানদাররা কখনো আল্লাহ এবং তার রসুল বিরোধী যারা আসে আল্লাহুর ইমান রাখে আখ্যাত ফির ইমান রাখে তারা কখনো এরকম বন্ধুত্ব স্থাপন করে না আল্লাহ এবং তার রসুলের সত্যের সাথে বন্ধুত্ব স্থাপন করে না যদিও তা তাদের পিতা হোক সন্তান হোক ভাই হোক অথবা তাদের জ্ঞাতিগোষ্ঠী হোক এদের জন্য আল্লাহ তালা এদের আল্লাহ এবং তাদেরকে আল্লাহ তালা তার পক্ষ থেকে বিশেষ শক্তি দেওয়া তাদেরকে বেরুরাহিম মিনহু দ্বারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ শক্তি বিশেষ দৃঢ়পদ বিশেষ সাহায্য দিয়ে আল্লাহ তালা দিয়ে ইমানের সাহায্য তাদেরকে আল্লাহ করেছেন তো রু দ্বারা কখনো কখনো শক্তি সামর্থ্য সাহায্য এটাও বুঝিয়েছেন আল্লাহ করানিম রু দ্বারা কখনো কখনো আল্লাহ মসী ঈসা ইবনা মারিয়াম কে বুঝিয়েছেন কুরআন কারীম আল্লাহ তাআলা যেন বলেছেন ইয়া আহলাল কিতাব লা তাগ্লু ফি দীনিকুম ওয়া লা তাকুলু আলা আল্লাহ ইল্লাল হক ইনমা আল মসীহ ঈসা ইবনু মারিয়াম রাসূল ঈসা ইবনু মারিয়াম রাসূলুল্লাহ ক্বলিমাতুহু আলকাহা ইলা মারিয়াম ওয়া রূহুম মিনহু হে আহল কিতাব হে কিতাবধারীরা তোমরা তোমাদের দ্বীনের মধ্যে বাড়াবাড়ি মারিয়ামের কাছে এবং তার পক্ষ থেকে প্রেরিত রুখুলি ওলা তোমরা আল্লাহ রুফুল ইমান রাখো এবং তারা ঈসা রাসুল ইমান রাখো সালাহা তৃত্যবাদে তোমরা বিশ্বাসী হও না আল্লাহ তাল্লাহ তা নিষেধ করলেন ইন তাহু উ যদি তোমরা তৃতীয়বাদ ছেড়ে দাও তোমাদের তা ভালো হবে ইনাম ইহু ওয়াহেদ আল্লাহ এক আলাভে তার কোনো আলহ তিনি পবিত্র যে তার কোন সন্তান তিনি সন্তান ধারণ করবে ও সন্তান গ্রহণ করবে তার তিনি অনেক পবিত্র লাহু উমাফিস আ কাহা বি আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার মালিকানা দিন আর আল্লাহ হচ্ছে উত্তম কর্মবিধায়ক একশো একাত্তর নম্বর আয়ত আল্লাহ বলে সম্বোধন করেছেন রু বলতে ষষ্ঠ যে অর্থটি সবাই আমরা আজকে উদ্দেশ্য নেব সেটা হচ্ছে রু বলতে আত্মাকে বোঝানো হয় যা মানুষের জীবন যা দ্বারা পরিচালিত হয় মানুষ যা না থাকলে মানুষ মরে গেছে বলা হয়ে থাকে সেটাই কোরআনে করিম আল্লাহ এই রোড হেল বিষয়টি বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন যে মানুষের রুহ যখন চলে যায় তাওাত রসুলনা তাদের রসুলগণ আমাদের রসুলগণ তাদের রুহকে যখন হরণ করে নেয় আলাদিন তার তফা মোমা ভালো ভালো রুহ কখনো করা হয় খারাপ অবস্থা হরণ করে এভাবে তিনি আল্লাহ তালা নিজেই রু এই রুহের একটা রুহের ব্যাখ্যা করেছেন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া তিনিও রুহ শব্দটি উল্লেখ করেছেন এই অর্থে অর্থাৎ মানুষের জীবনের যে একটি মানুষের জীবনের জীবন যেটাতে জড়িত সেটাকে রু বলে ঘোষণা করেছেন এখানে রু আসলে কি জিনিস রু অনেকে মনে করে থাকে যে আলাদা কোন জিনিস নয় কিন্তু আসলে কোরআন এবং সুন্নাস যদি আমরা গবেষণা করে দেখতে পাই রু সম্পূর্ণ আলাদা জিনিস এই জন্য রু সম্পর্কে আমাদের আলেমগঞ্জ যে ব্যাখ্যা দিয়েছেন সেটা হচ্ছে জিসমুল মুখাফুল বিল মাহিয়া লিহাজ আল জিসমুল যে এই যে আমরা ইন্দ্রিয় গ্রাহ্য যে একটা শরীর এই শরীরের বিপরীত একটি শরীর রয়েছে যে শরীরটা অত্যন্ত সূক্ষ্ম অত্যন্ত সূক্ষ্ম এবং অত্যন্ত আলোকময় এবং যারা উচ্চ উপরের দিকে চলে যেতে চায় সময় তার কখনো নিচের দিকে তার উদ্দেশ্য নয় এবং খাফি হালকা হয়ে থাকে এবং যা মানুষকে জীবিত রাখে যে কোনো জিনিসকে জীবিত রাখে এবং সেটা নড়াচড়া করার মতো সমর্থ রাখে এটা মানুষের শরীরে এমনভাবে থাকে যেমনিভাবে গোলাপের ভিতরে পানি থাকে এবং যেমনিভাবে জাইতুনের ভিতরে তেল থাকে সেভাবে থাকে এবং যেমনিভাবে কয়লার ভিতরে আগুন থাকে সেভাবে সেটা মানুষের শরীরের ভিতরে সেভাবে সব জায়গাতে সেটা সেটার অবস্থান থাকে সেটার অবস্থান থাকে এই যতক্ষণ পর্যন্ত এই রূহ মানুষের শরীরে থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটাকে জীবিত বলা হয় যখনই সেখান থেকে কোনো অংশ আলাদা হয়ে যায় সে অংশটাকে মৃত বলা হয় আর কখন যখন পুরু শরীর ছেড়ে চলে যায় তখন পুরুষ মানুষটাই মারা যায় এজন্য জন্য কোনো কোনো শরীরে মানুষের সাল্লা থাকে মানুষের অবশ থাকে সে অংশের রু থাকে না অর্থাৎ সেটা মানুষের ধরা না ধরা সমান কথা হয়ে যায় এইভাবে বোঝা গেল যে রু আসলেই আলাদা একটি আলাদা আল্লাহর আলাদা একটি সৃষ্ট জিনিস যেটা আল্লাহ তালা মানুষের শরীরে দিয়ে দিয়েছেন এবং তিনি যখন প্রয়োজন মনে করেন তিনি সেটা মানুষ থেকে সেটা উঠিয়ে নেন তৃতীয় যে জিনিসটা এই রু হয়ে রু কি আসলেই সৃষ্ট না রু চিরস্থায়ী জিনিস এটা মুসলিম মাত্রই সবসময় বিশ্বাস করবে একটি জিনিস যে রু আসলেই সৃষ্ট এটা স্বীকার করতেই হবে এর বাইরে অন্য কোনো কিছু সে বিশ্বাস করতে পারে না মুসলিম সবসময় বিশ্বাস করবে রু অবশ্যই আমরা ইনশাল্লাহ এই রুহের আরো কিছু বিস্তারিত আলোচনা করব অন্য কোন পর্বে তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আখর দল আসসালাম আলাইকুমুল্লাহি